जी फाइव टू एलो आई डी थ्री जिरो नाइन सिक्स थ्री फोर जीरो जीरो नम्बर जीरो जिरो ओवान इो अम्बर जिरो डबल वान थ्री टू थ्री जिरो टू इस डलर अंट नंबर जिरो डबल वन थ्री टू थ्री जिरो थ्री टा पाठिएमेल कर समाधान মানবতার সমাধান السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمد لله رب العالمین والصلاه والسلام على رسوله الکریم وعلى اله وصحبه اجمعین ومن تبعهم بإحسان الى يوم الدین رب اشرح لي صدری ويسر لي امری واحلل عقدۃ من لسانی يفقهوا قولی اما بعد اعوذ بالله من الشیطان الرجیم قل لا املك لنفسي ضرا ولا نفع الا ما شاء الله আমি আমার ক্ষেত্রেও না ক্ষতি সাধনের মালিক না আমি উপকারের মালিক আমি নিজের ক্ষতিও করতে পারি না আর নিজের নিজেকে লাভবান করে দিতে পারি না ইল্লা মাশা আল্লাহ তবে আল্লাহ যা চান লেখুল্লে উম্মতিন আজাল প্রত্যেক উম্মতের জন্য নির্ধারিত সময় রয়েছে ইজাহা আজ তাদের নির্ধারিত সময় যখন চলে আসবে ফালা ইস্তাক সায়াতম ওয়ালা ইস্তাক দেমন মুহূর্তের জন্য না সেই ক্ষেত্রে আগে করা হবে না পরে করা হবে আগপাজ করা হবে না আল্লাহ ফাকর প্রত্যেক জাতির জন্য সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছেন নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ ফাকে এখানে বলতে বলছেন যে আমি ক্ষতি বা লাভের মালিক নই আমার ক্ষেত্রে তাহলে নবী শাসম নিজের ক্ষেত্রে যদি লাভ লোকসানের মালিক না হন এই ক্ষমতা তার মধ্যে না থাকে তাহলে অন্যের ক্ষেত্রে কি করে হইতে পারে আল্লাপ বলছেন হে নবী বলে দাও আচ্ছা বলো তো যদি তোমাদের কাছে আজাব বেলা চলে আসে অথবা দিনের বেলায় আসে মা দা আস্তা জেল মিনহুল মুজিরে মুন অপরাধীরা এই ক্ষেত্রে কেন তাড়াহুড়া করছে বা কোনটার তাড়াহুড়া করছে এই তাড়াহুড়াতে তাদের ফায়দাটা কি আল্লাহ ফাকরুল আলামিন যখন চাইবেন তখন তাদেরকে ধ্বংস করবেন এতে কি তাদের কোনো লাভ আছে আসমা মা ওয়াকা আমন বেহি আচ্ছা বলতো যখন সে আজাব চলে আসবে তখন তোমরা ইমান নিয়ে আসবে সেই তারা তাড়াহুড়া করছো আল আন তখন আল্লাহ বলবেন এখন ইমান নিয়ে আসছো যদি আজাবকে প্রত্যক্ষ করে নাও তারপরে ইমান নিয়ে আসো আল্লাহ আল্লা আন এখন ইমান নিয়ে আসছোক তুম বেহি তাস্তা জেলুন এই সম্পর্কে তোমরা তাড়াহুড়া করছিলে তোমার কাছে তারা জানতে চায় তোমাকে তারা জিজ্ঞাসা করে তোমার কাছ থেকে এই সংবাদ জানতে চাই আহাক্কুন হো এই ব্যাপারটি কি সঠিক اور تھا ایک قیامت کی سوٹھیک قل ای و ربی یہ نبی بولی داو ہاں اما ربیر شپوت انہو لحق ایک قیامت نسچائی نشندہ شدتہ ایتے کنو شندہ ہو نہیں اما انتم موجزین ایبان تمرا اللہ کے حراتے پر بنا و تو اللہ پک رب العالم ایسی دھندوں کے بانچال کتے پر بنا اللہ پک وچنے والاو انہ لکل نفسی ظلمت ما فی الارض لفتدد بهی واسر ندامت لما رعو العذاب আর তখন মনের দুঃখ গোপনে রাখবে যখন আজাবকে প্রত্যক্ষ করে নেবে অকজিয়া বাই নহম এবং তাদের মাঝে বিচার করা হবে নাই ফায়সালা করা জমিনে যা কিছু রয়েছে সব আল্লাহ আল্লাহ নিশ্চয় আল্লাহ চির সত্যি অধিকাংশ লোক আসলে জানে না যেমন তিনি জীবন দান করেন তিনি দান করেন তার কাছে ফিরে যেতে হবে ইয়াঈহান্ন আতকাউজাতফিস ও রাহমাত হে মানব সকল তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে আল তোমাদের অন্তরে যা কিছু রয়েছে তার এতে নিরাময় রয়েছে অন্তরে যে ব্যাধি রয়েছে সংশয়ের ব্যাধি কুফুরের ব্যাধি শির্কের ব্যাধি হিংসাবিদ্যে শত্রুতার ব্যাধি এছাড়াও কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধি পাপ করার ব্যাধি এতে তার নিরাময় রয়েছে তাতে রয়েছে দিক নির্দেশনা আঠানোতে হে নবী বলে দাও যে আল্লাহর অনুগ্রহে এবং তার দয়াই ফেজা ফাল ফালিয়াফরাহ মমিনদেরকে খুশি হওয়া উচিত আনন্দিত হওয়া উচিত যে আল্লাহ পাক অনুগ্রহ করেছেন তার রহমত করেছেন এ তাদের জন্য নাবী প্রেরণ করেছেন আর নাবির ওপর কোরআনে করিম নাজেল করেছেন যেটি হচ্ছে উপদেশ এবং তাতে রয়েছে তাদের সমস্ত রকমের চিকিৎসা অন্তরের আল্লাহ পাক এ কোরআনে করিমকে অন্তরে চিকিৎসা করার সাথে সাথে তাতে এই বরকত রেখেছেন যে সন্নতি তরিকায় যদি শারীরিক রোগেরও চিকিৎসা করা যায় তারও আল্লাহ পাক নিরাময় করবেন আল্লাহ পাক বলছেন যে এতে ফাবে যা লেখা ফালিয়াফরা হো তাদেরকে খুশি হওয়া উচিত যা কিছু তারা পৃথিবীতে সঞ্চিত করেছে তার চাইতে এটি হচ্ছে বেশি কল্যাণ কর আল্লাহাক বলছেন আল্লাহাক বলছেন হে নবী বলে দাও আচ্ছা বলো তো মা আনজাল আল্লাহাক যে রিজিক তোমাদের জন্য নাজিল করেছেন ফাজু হারামান ওয়াহ আল্লাহ তার মধ্যে কিছু তোমরা নিজে থেকে হারাম করে নিয়েছ কিছু হালাল বানিয়ে নিয়েছ যেমন মুশ্রেকরা তাদের দেব দেবীর জন্য উপাস্যর জন্য কিছু গরু ছাগল উঠ এসব ছেড়ে দিত আর এইভাবে বিভিন্ন রকমের সিরকি কাজগুলি করত কিছু হারাম করে নিত যে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না আল্লাহ বলছেন আল্লাহ কি তোমাদেরকে অনুমতি দিয়েছেন আম আলাল্লাহ নাকি তোমরা আল্লাহর উপর মিথ্যা রচনা করছো আল্লাহ তাদের ধারণা কি হতে পারে যারা আল্লাহর উপর মিথ্যা রচনা করে থাকে কেয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কি আচরণ করবেন মানুষের ফরমেক আল্লাহ ফকরবুল্লা আলমিন বহু নিয়ামত দান করেছেন পলা কিনা আকসার রহম লায়াস করুন তবে অধিকাংশ লোক তাদের শুক্রিয়া আদায় না যার ফলে জাহান্নামী যেটা হবে পরকে আল্লাহা কিছু দেবেন না আল্লাহ ফকরবুল্লা আলমী পাঠ করো না কেন আমল আর যে কোন তুমি করো না কেন বা তোমরা করো না কেন হে মানুষ ইল্লা কুন আলি কুম আমি তোমাদের উপর সাক্ষী হিসাবে রয়েছি ফি। যখন সেগুলিতে তোমরা মনোনিবেশ করো আর তোমার তোমার রবের অজানা থাকতে পারে না সে পৃথিবীতে অনুপরিমাণ হোক বা আকাশে হোক ওয়ালা আসগার জালেক বা এর চাইতে খুদ্র হোক অথবা এর চাইতে বড় হোক ইল্লাফি কিতাবি মোবিন বরং সবকিছুই সুস্পষ্ট কিতাবে সুরক্ষিত ফলকে লহে মাহফুজে লেখা রয়েছে আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন আল্লাহ ইনাউলিয়া আল্লাহ খৌফুন আলহিম আল্লাহম ইহান নিশ্চয়ই যারা আল্লাহ পাকের বন্ধু আলাহ খৌফুল তাদের কোনো ভয় নেই আল্লাহম আর তারা চিন্তিত হবে না আল্লাহ পাকের বন্ধু কারা আল্লাহ পাক দুটি তাদের গুণ এখানে বর্ণনা করেছেন আমান ওয়াকান্তাক যারা ইমান নিয়ে এসেছে তাহলে যে স্তম্ভগুলি রয়েছে ছয়টি সেগুলি আমাদের জানতে হবে আর সেগুলি মানতে হবে সেগুলি বাস্তবায়ন করতে হবে অকান্তা কোন এবং তারা ভয় করত। তারা সংযত জীবনযাপন করতো পাপ থেকে বেঁচে থাকত ইমান আর তাকুয়া যদি থাকে তাহলে প্রত্যেক ব্যক্তি যার মধ্যে ইমান রয়েছে এবং তাকুয়া রয়েছে সেই ব্যক্তি আল্লাহ পাকের বলি প্রত্যেক মমিন মুসলিম আল্লাহ পাকের বন্ধু আল্লাহ পাকের যে বন্ধুত্ব দুই রকমের একটা হচ্ছে সাধারণ বন্ধুত্ব যেটা প্রত্যেক মমিন মুসলিমের সাথে রয়েছে जार मध्य ईमान हेफाजत कर संमिश्रण घटा सीरके लिप्त होने परमान जाए पा रबुल आलम विशेष बंधुत्व रही है से आह पाकर नेक बंदा सा फरज अजीब आदाय हराम ना जा बेचे थके नफल इबादत बंदी कर सार्विक क्षेत्र इबादबंदी এবং সন্দেহর বস্তুগুলি থেকেও বেঁচে থাকে এইভাবে তার আল্লাহ ফাকরাবুল্লা আলমিনের অতি লাভ করে আল্লাহ পাখের এরা হচ্ছে বন্ধু আল্লাহ পাকের পাখের বান্দা। এবং এর জন্য কোনো কেরামতের শর্ত নেই যেমন বিদাতপন্থীরা বলে থাকে। অথচ আল্লাহ ফাকরাবুল্লা আলমী দুটি লক্ষণের কথা বলেছেন আল্লাহর বন্ধু হওয়ার জন্য তা হচ্ছে যে ইমান সত্যিকার অর্থ হইতে হবে ইমান যেন নষ্ট না করে আল্লাপাক এবং আমাদেরকে যেন গ্রহণ আল্লাপাক এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তাফসিরের দিকে ফিরে আসছি উপযুক্ত জ্ঞান মহান আল্লাহ প্রণয়ন করেছেন সকল বান্দার কল্যাণের জন্য একটা বিধান আছে বিচার ও শান্তি এবং সেরিয়া কিভাবে মানুষের কল্যাণ নিশ্চিত করেছে সে বিষয়টা আলোচনা করবো চলুন ष्ठ और सतोषजनक करते शिखी देख मानवतार कल्याण इसलामी सारिया शुक्रवार रे आठटाय पुनः सम्प्रचार सकाल सात टी बांगल्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 শাহিদুল্লাহ খান মাদনী ডক্টর হাফেজের কারণ আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা জেনে রাখো যে আল্লাহর যারা বন্ধু তাদের কোন ভয় নেই এবং তাদের কোনো চিন্তা নেই আর তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে আমানু আহমান ওয়াকানুইয়াত্তা কুন যারা ইমান নিয়ে এসেছে তারা তাদের ইমানকে সুন্দর করেছে ইমানে যে ছয়টি স্তম্ভ আছে সেগুলিকে সুন্দর করেছে আল্লাহ এবং তার বিশ্বাস করতে তা বিশ্বাস করেছে তারা ভ্রান্ত বিশ্বাস রাখে না ওয়াকা নুয়াত্তাক এবং তারা সংযত জীবন জীবনযাপন করে পাপ মুক্ত জীবনযাপন করে লাহমুল বুসরাফিল হায়াতিয়া ওফিল আখেরা এদের জন্য রয়েছে ইহ জগতে সুসংবাদ ইহ জগতে সুসংবাদ রয়েছে অফিল আখেরা এবং পরজগতে। সুসংবাদ রয়েছে দুনিয়ার সুসংবাদ হচ্ছে তাদের জন্য যে মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন ফেরেস্তা রহমতের ফেরিস্তাকে অবলোকন করবে তখন ফেরেস্তারা তাদেরকে সুসংবাদ দিবেন তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে আর পরকালের সুসংবাদ আল্লাহাক রব আলম জান্নাতের সুসংবাদ রেখেছেন সুখময় জীবনে সুসংবাদ দিয়েছেন আল্লাহ তব্দ কালিমাতিল্লা আল্লাহ বাণীর কোন রকমের পরিবর্তন নেই জা ফৌজুল আজিম এটি হচ্ছে মহা সফলতা আল্লাহাক বলছেন ওয়ালা ইহাজ তাদের কথা যেন তোমাকে দুঃখিত না করে হে নবী ই একমাত্র আল্লাহ আল্লাহাকের জন্য হোয়া সামিউল আলীম তিনি সবকিছুই শোনেন এবং সবকিছুই জানেন সুতরাং আল্লাহ পাখ রবুল্লা আলিম আলি হওয়ার জন্য দুইটি বৈশিষ্ট্য আমাদের মধ্যে তৈরি করতে হবে তা হচ্ছে ইমানকে সুন্দর করতে হবে ইমানকে জাতি করে আমরা শিরিক বিদার দিয়ে নষ্ট না করি আর তাকুয়া হইতে হবে অর্থাৎ আমরা যেন কোনো রকমের সাগিরা কাবিরা বড় গোনায় ছোট গুনাই লিপ্ত না হই আর আমরা যাতে করে নিজের জীবন সতর্ক হয়ে কদম রাখি আর রয়েছে। তারা এগুলি কথা তাদের আলোচনা নিয়ে তাদের আলোচনা রয়েছে যেমকের হচ্ছে তাদের হওয়ার লক্ষণ এগুলি ভ্রান্ত কথা আল্লাহুল তারপরে সাদ করেছেন আল্লাহর জেনে রাখো যে আসমান জমিনে যে কেউ আছে আল্লাহ ফাকের পৃথিবীতে এবং আকাশে যে কেউ রয়েছে ফেরেস্তা হোক মানুষ হোক জেন হোক সব সবার মালিক একমাত্র আল্লাহ অল্লা আলামিন বলছেন আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যের কাছে দোয়া করে তারা যে শরিকের অনুসরণ করে এই শরীকের অনুসরণ করা অর্থাৎ আল্লাহ ছাড়া অন্যকে উপাসাব্যস্ত করা ইয় ইল্লা ইন এটি হচ্ছে তাদের ধারণার অনুসরণ তারা তাদের নিজের খেয়াল খুশি ধারণা করে তার অনুসরণ করে থাকে বলে থাকে মহান আল্লাহ তারপর আল্লাহ সেই সত্তা যিনি রাতকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন যাতে করে তাতে তোমরা শান্তি লাভ করো অন্যসেরা আর দিনকে আল্লাহ ফখর দেখার জন্য করেছেন যাতে কাজকর্ম করে তোমরা जीविका अर्जन करते हैं जमी जा सुलतम दलान आज आल्ला ग्रहण कर আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো কি যা তোমরা জানো না যেসবের আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করেছে আল্লাহ পাকে সন্তান সন্ততি সাব্যস্ত করার ক্ষেত্রে হোক আল্লাহ পাকের দিনের ক্ষেত্রে সংযোজন করার ক্ষেত্রে হোক সিরকুফুরি বিদাতি কাজ করার ক্ষেত্রে হোক তাদের সম্পর্কে আল্লাহ বলছেন হন এরা কখনো পরিত্রাণ পাবে না ভোগের বস্তু রয়েছে তারপরে আমার কাছে তাদেরকে ফিরে আসতে হবে সোম্মা নজিজান কারণে তাদেরকে আমি কঠোর শাস্তির আসাদন গ্রহণ করাবো আল্লাহ এরশাদ করেছেন যখন তিনি নিজ সম্প্রদায়কে বলেছিলেন ইয়া কৌমে হ্যা আমার সম্প্রদায় কাবর আলী কুমি যদি তোমাদের মাঝে আমার অবস্থান করা এবং আল্লাহর বিধান দিয়ে তোমাদের উপদেশ করা কি বড়ই অসহ্য হয় ফা আল আল্লাহ তো অক্কালত তাহলে আমি আল্লাহর উপর ভরসা করলাম ফাজ মেউ আমরাকুম সুতরাং তোমরা তোমাদের সিদ্ধান্ত নেও অসুরাকুম তোমাদের শরীরদেরকে নিয়ে তোমাদের এসব উপাস্যকে নিয়ে তোমরা তোমাদের সিদ্ধান্ত গ্রহণ করো সুম্মা লাইক আমরকুম আলি কুম গুম্মা এবং তোমাদের এই ব্যাপারটিতে যাতে কোনো রকমের অস্পষ্টতা না থাকে যে তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছ যা কিছু করার করো সোমাকু এলাইয়া তারপরে তোমরা আমার সম্পর্কে এই তোমাদের যে যুক্তি পরামর্শ রয়েছে তোমাদের ষড়যন্ত্র রয়েছে তা কার্যকর করো ওালাতুন আর আমাকে তোমরা অবকাশ দিও না তোমাদের যদি ক্ষমতা থাকে তা তোমরা করো আল্লা আল তুক আজরিন আল মুসলামিন তোমরা যদি ফিরে যাও তাহলে জেনে রাখো যে দেখো তোমাদের কাছে কোনো পারিশ্রমিক আমি তলব করিনি ইন আজরিয়া ইল্লাহ আমার পারিশ্রমিক তো আমার আল্লাহর কাছে রয়েছে আর আমাকে আদেশ করা হয়েছে যেন আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যায় আত্মসমর্পণকারীদের দলে সামিল হয়ে যায় তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল ফুলক আমা বলছেন যে নুহ আলি সালামকে এবং তার সাথে যারা ইমান নিয়ে এসেছিল তাদেরকে আমি পরিত্রাণ দিলাম নৌকতে করে ওয়াজা আল্লাহম খালায়েফা এবং তাদেরকে এই পৃথিবীতে ইস্তলাভিসিক্ত করলাম আয়াতেনা আর যারা আমার আয়াতকে আমার বিধানাবলিকে মিথ্যা করেছিল তাদেরকে ডুবিয়ে ধ্বংস করলাম করা হয়েছিল তাদের পরিণাম কত খারাপ হয়েছিলেন অতপর তারপরে নুয়ালিসের পরে বহু রসুলকে তাদের জাতিদের কাছে প্রেরণ করেছিলাম ফাজা আহমিল ভাইনা তারা সুস্পষ্ট দলিল প্রমাণ মোজেজাদ নিয়ে এসেছিলেন এসেছিলেন হুদ আলিমেছিলেন এসেছেন সালাম বহু আম্বা এবং রসুলগণ এসেছিলেন কিন্তু তারা ইমান্য আসেনি কারণ তারা এর পূর্বেই মিথ্যা প্রতিপন্ন করেছে আম্বিয়া এবং রসুলগণের যাত্রীরা তারা যখনই নবীগণ রসুলগণ এসেছেন আল্লাহর পক্ষ থেকে বিধান নিয়ে শরীয়ত নিয়ে তহিদ নিয়ে প্রথম খানে অস্বীকার করে দিয়েছে প্রথমখানে যখন অস্বীকার করে দিয়েছে আল্লাপাক বলছেন যে কাজাববে প্রথম প্রথমখানে অস্বীকার করে দিয়েছে পরে তারা আর চিন্তা ভাবনা করার জন্য প্রয়োজনই মনে করেনি কারণ চিন্তা করিয়ে আবার যদি আমরা বলি যে না মেনে নেবো তাহলে আমাদের মানহানি হবে এই মানহানির ভয়ে তারা আর ফিরে আসার সুযোগ পায়নি পাক তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছে তাই আল্লাহ বলছেন কাজা আলিকানাত বা আল্লা কুরুবিল মহতদিন সীমালঙ্ঘনকারীদের অন্তরে এইভাবে আমি সিল লাগিয়ে দিই তারপরে আমি মৌসা আলি সালাম উ হারুন আলি সালামকে ফিরাউনের কাছে এবং তার প্রধানদের কাছে পাঠিয়েছিলাম আয়াতেন আমার আয়াত সমূহ নিয়ে তৌরাত অহংকার করেছিল বে আয়াতেন এখানে নিদর্শনগুলি বলা হয়েছে মৌসা আলি সাল্লামকে যে নয়টি মজিজা আল্লাপাক দিয়েছিলেন তারা অহংকার করেছিল ও কানু কৌমানিমিন এরা বড় অপরাধী জাতি ছিল আল্লাপা সালাম্মা আহমুল হাকুমিনা কালু ইনহাজ যখন তাদের কাছে আমার পক্ষ থেকে সত্য আগমন করেছিল তখন তারা বলেছিল যে এটা হচ্ছে সুস্পষ্ট জাদু এ মুসা এ লাঠি যে নিয়ে এসেছে এই লাঠিটা তার জাদু মূসা মুসা আলি সাল্লাম বলেছিলেন আতা হাকুম আসে হেরুন হা যা তোমরা এই সত্যকে যা কাছে আগমন করেছে বলছো যে এটা হচ্ছে জাদু আলাইফুল হুসা হেরুন অথচ জাদুকররা কোনোদিন কল্যাণ লাভ করতে পারে আমি জাদুকর নই কালু তারা বলেছিল আজে তা লেতাল ফেতানা আলী আবা কোন বলছেন যে এই ফেরাউন এবং ফেরাউনের ভক্তরা ফেরাউনের প্রধানরা নেতারা বলেছিল সেই দেশে আজে এতানা লেতাল ফেতানা আমা ওয়াজ আলী আবা আনা আমাদের কাছে এসেছ তুমি এই জন্য যে আমাদের পূর্বপুরুষরা সব ধর্মের ওপর ছিল সব থেকে আমাদেরকে ফিরিয়ে দেবে আর পৃথিবীতে তোমার প্রাধান্য কয়েম হবে তোমার তোমাদেরকে বিশ্বাস করব না কে হাজির করো ফালাম্মারাতো যখন জাদুকররা দেশের আনাস কানাস থেকে উপস্থিত হয়ে গেল কাল আলহ সাহাম তাদেরকে বললেন আল কুমা মোলকুন যা তোমরা নিক্ষেপ করতে চাইছ নিক্ষেপ করো তারা নিক্ষেপ করলাম নিশ্চয় আল্লাহ ফাকরবুল আলমিন যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী তাদের কাজকর্মকে সংশোধন করে দেন না বয়িকুল হাকাবিক আলীমাতে আল্লাহাক তার বাণী দ্বারা সত্যকে সত্য বলে প্রতিষ্ঠিত করেন সেটাকে অপছন্দ করে আল্লাহের আল্লাহ পাখির সাদ করছেন এক নম্বর তেরাশিতে যে মুসা আলি ইসাল্লামের উপর ইমান আসার ক্ষেত্রে বনী ইসরায়েলদের অল্প কিছু ছেলেরা ইমান নিয়ে এসেছিল কারণ অধিকাংশ লোক ভয় করেছিল ফেরাউনকে এবং ফেরাউনের অনুসারীদেরকে ফেরাউনের দেশের যে প্রধানরা ছিল তাদেরকেই আল্লাহ খৌফ ইমেন ফেরাউন ফেরাউনের ভয়ে ওম এবং সেই দেশের যে নেতারা ছিল তাদের ভয়। আই এফতান আহম যে তাদেরকে শাস্তি দেবে তাদেরকে বড়ো পরীক্ষায় ফেলে দেবে ওয়াইন্না ফিরাউনাল্লা আলিন ফিল আর ফেরাউন পৃথিবীতে উদ্ধত ছিল ওয়াইন্নাহুল আমিন মুসরিফিন আর সেই ব্যক্তি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত ছিল ওকালা মুসা মুসা আলি সাল্লাম বললেন ইয়া কৌমে হে আমার জাতি ইন কুন্তুম আমন তুম বিল্লা তোমরা যদি আল্লাহর প্রতি ইমান নিয়ে এসে থাকো ফা আলহে তাকু আল্লাহর আস্থা ভরসা করো ইনকুন তুম মুসলিমিন যদি তোমরা আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হও তোমরা যদি আত্মসমর্পণকারী হও আল্লাহ বলছেন ফালু আল্লাহ হে তওয়াকলনা তারা বললো মূসা আলি সাল্লাম জাতি মনীসলাইরা বললো যারা ইমান নিয়ে এসেছিল আল্লাহর উপর আমরা ভরসা রেখেছি রব্বান আল্লাহ তাজ আল্লাহ ফিতাল্লিল কৌমেজ আলিবিন হে আমাদের প্রতিপালক আমাদেরকে জালেম সম্প্রদায়ের জন্য অত্যাচারের পাত্র করে দিয়েন না জালেম সম্প্রদায়ের জন্য অত্যাচারের পাত্র করে দিয়েন না যে আমাদের উপর অত্যাচার করবে আর কেউ কেউ তাফসির করেছেন যে হে আল্লাহ আমাদেরকে জালেম জাতির জন্য ফিতনার কারণ করে দিয়েন না কারণ আমাদের উপর যদি এইভাবে চড়ে বসে আর আমাদের উপর জুলম অত্যাচার করে আর এতে যদি কিছু না হয় তাদের তাহলে তারা আরও দুঃসাহসী হয়ে যাবে এবং তারা ভাববে যে আমরাই হক পথে আছি আর এরাই ছিল অপরাধী বাতিল পথে এইরকম আল্লাপাক করে দিয়ে না অর্থাৎ এদের নেতৃত্ব এবং কর্তৃত্বকে শক্তিশালী করে দিয়ে না এবং ধুলিশাত করো অনাজ আল কৌমিল কা আর তোমার তুমি কাফের সম্প্রদায় থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ ফকরবুল আলমাদেরকে নেকাম তৌফিক দান করেন আল্লাহাকা যেন মাফ করে দেন আল্লাহ ফকরব্বুল আলমী যেন আমাদেরকে আল্লাহর নেক বদনাদের সাথে হওয়ার তৌফিক দান করেন আর জালেম সম্প্রদায় থেকে আল্লাহ ফকরবুল আলম জান আমাদেরকে রক্ষা করেন তাদের অনিষ্ট থেকে আল্লাহ ফাক আমাদের যেন হেফাজত করেন সুবাহান রবকর রবসালাম আলমরসলীম আলহামদুলিল রবী তো সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে একমাত্র মোহাম্মদের সোল্লা সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলিহাসাল্লামের সন্ন্যতে অভাসিত পদ পদ্ধতি জানতে তাই দেখুন বিচ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ समग्र जीवन के सफल और सुंदर करोन सोन्नाथर वास्तवायन देख से सोन्ना कल रे आठ टे पुन सम्प्र